সামনে আরেকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই পর্যায়ে যে প্রশ্ন উত্তর থাকবে সেটা হচ্ছে জনক ব্যক্তির প্রশ্ন যে তারাবির নামাজের মধ্যে দুই রেগাত পর পর দোয়া পড়া হয় যেমন কোন এলাকায় এরকম দোয়া এরকম কোন এলাকায় অন্য দোয়াও আছে এরকম যে দুই একাতের পরপর দোয়া এটা কি সরিয়ে নির্ধারিত রয়েছে নাকি এটা নিয়ে প্রশ্ন উত্তরে বলা হচ্ছে যে তারা নামাজের মধ্যে প্রত্যেক দুই রাগাতের পর মানে সালাম পর পর এরকম দোয়া না। এবং এরকম কোন দোয়াকে নির্দিষ্ট করে নেওয়া সর্বদা পড়া সেটাও হ্যাঁ আসলে নয় কারণ আমাদেরকে জানতে হবে বাদতের ব্যাপারটা হচ্ছে আপনার দলিলের উপর নির্ভরশীল যে নিজের তা চলে না যেটা রসুল আকাল্লাম নির্ধারণ করে দেননি এবং এমন কোন নির্দিষ্ট আবাদতকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত করে নেওয়া দলিল ছাড়া সেটা অবশ্যই বেদাত বলে পর্যবেসিত হবে এতে কোন সন্দেহ নেই আর রসুল আকলমসাই বলেন মানে আমি কাজ করে যেটা তারা বিহির মধ্যে এটা আসলে মূলত এইভাবে ছিল এটা কিন্তু রসুল আকরম সুল্লাম রুকু এবং শেষদার মধ্যে পড়তেন যে তিনি বলেন যে কান্লা আমল করার জন্য আর সেটার মানে কি যে আল্লাহ রসুল আকরুমকে কোরআন মজিদের মধ্যে তা করতে আদেশ করেছেন সুরে নাসরের মধ্যে আল্লাহ সেই জন্যই তিনি চয়ন করেন সেই দোয়াটি সুতরাং আমরা দেখতে পাই যে এক্ষেত্রে যে যেই জায়গায় দোয়াটা ছিল সেই জায়গা থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং এরকম ভাবে তারাবের মধ্যে যেই বেদাতগুলো করা হয় অনেকে তারাবের নামাজের শুরুতে বলে সলা সলা যেমন আরব দেশে বলা হয় নাস কেমাদেরকে অথবা ইমাম সুহানির পিছনে সুফান এই জাতীয় যত দোয়া আছে তারা এই সমস্তগুলোকে বেদাত বলে আখ্যায়িত করেছেন তাদের ফতুয়া নাম্বার হচ্ছে আপনার সাত খন্ড থেকে ২১৮ আঠারো ভিতরে এই তাদের এই ফতুয়াটা পাওয়া যায় সুতরাং আমরা এই সমস্ত আমাদের দেশও যেটা অন্য দোয়া চালু আছে সবটাই আমরা পরিত্যাগ করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে আমল করা তো অভিযোগ করুন